Ooh. <laughs> মানুষকে সমান হতে হবে এবং প্রতিকার পাওয়ার অধিকার থাকতে হবে মানুষের তার মানে হলো আগের জন্য বিষয়টা তাদের অজানাই ছিল যে আমার নির্যাতিত হচ্ছে আমার প্রতিকার পাওয়ার একটা অধিকার আছে কিংবা আইন বলতে কিছু আছে বিচার ব্যবস্থা বলতে কিছু আছে যেখানে আমরা সমান অধিকার পেতে পারবো এ ধারণাই যেন তাদের মধ্যে তেমন একটা স্পষ্ট ছিল না কিন্তু ইসলাম চোদ্দ বছর আগে গেলে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়ে হাতে কলম এই ব্যাপারে আলোচনা করব আমি আলোচনা পরিচালনায় রয়েছি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে রয়েছেন শেখ আবদুরাজবিন ইউসুফ এবং আমার বামের সামনে রয়েছেন আইনগত ব্যাপারে অধিকার ইসলাম যেভাবে দিয়েছে আর যতটা দিয়েছে ইতিহাস বলতে গেলে পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যদি কেউ খুঁজে দেখে তাহলে এত সুন্দর করে এভাবে দিয়েছে এটা কেউ খুঁজে পাবে না আমাদের একটা কথা জানা আছে যে আমরা জানি যে একজন ভালো সম্ভ্রান্ত পরিবারের এক মহিলার পক্ষ থেকে একটা চুরির ঘটনা ঘটে যায় তখন সে মহিলার পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে তার খুব প্রিয় যিনি সাহাবি তিনি এসে ওসামা এসে রাসুল সাল্লাহিসাল্লামের কাছে ওই ব্যাপারে সুপারিশ করেন যে আল্লা রসোল তো ভালো পরিবারের মেয়ে একটা ঘটনা ঘটে গেছে আইন এটা আল্লাহ আলার দেওয়া বিধান আল্লাহ রসোল এর উপরে খুব রাগান্বিত হলেন এই কথার উপরে এবং বললেন যে তোমরা বলো কি ফাতে মতবিন্দ কাত মুহাম্মাদের মেয়ে ফাতিমা মানে তিনি বলতে চাইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী মানুষের মেয়ে তো তিনি বললেন যে ফাতিমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব আরেকটা মৌলিক সূত্র শোনা দিলেন হাদিসের মধ্যে আছে ইনমাহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম اذا সরাকা ফيهم الشরীফ তারা জি জি জি এই এই এই জি মূল সূত্রটা জেনে নিতে হবে সারা বিশ্বের নবী লিডার তিনি কি বলছেন যে ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী মানুষ কখনো কেউ তাদের দেয় না যে দোষ হ্যাঁ আর যে দুর্বল চুরি করতো তাদের উপর বিচার কার্যকর করতো এই নীতির থেকে সরে আসতে হবে সর্বপ্রথম আমার দেশের কেউ অপরাধ গুলো চুরি করলো ডাকাতি করলো আমার মেয়ে ফাতেমাজি দুদূর চুরি করে আমি ক্ষমা করব না আমি হাত কেটে দেব কত বড় মূল নীতির আমাদের ফিরে আসতে হবে অপরাধ অপরাধ করেছে সেখানে আমাদের এই ব্যাপারে আইনের সবাই সমান এব প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার পিতা মাতা তার কার্য পরিচালনার ক্ষেত্রে ন্যায় অনুসরণ যদি বিচার তোমার বাবা মার বিরুদ্ধে যায় অথবা নিকট আত্মীয় বিরুদ্ধে যায় অনুসরণ করতে হবে এবং যেটা ইনসাফ সে বিরুদ্ধে তিনিছিলেন জি এই জন্য কাজী সুরাহের দরবারে সুরাহের দরবারে আলির বললেনটা আমার তখন কাজী সাহেব বললেন কাজী তো আলী রাহ নিয়োগ প্রাপ্ত তিনি জিজ্ঞাসা করলেন যে দাবি করছেন তখন আপনাকে হুসাইন রদিয়াল তাদেরকে নিয়ে গেলেন যে এরা সাক্ষী যে এই বা এই সমস্ত আমার তখন তিনি বললেন যে সন্তানের ছেলে সাক্ষী বাপের যোগ্য নয় তখন কাজী সাহেব বললেন যে আর কি সাক্ষী আছে বলে আর কোন সাক্ষী নাই তখন করে দিলেন যে ওই সমরাষ্ট্রটা সময় তখন যে এরকম বিচার যে নিয়োগ প্রাপ্ত কাজী আর সে বিচার করে যে তিনি সাক্ষী আনতে পারেন নাই বিচার করে দিলেন ইয়াহুদির পক্ষে তখন এই ন্যায় বিচার দেখে তিনি মুসলমান হয়ে গেল আল্লাহ এবং তিনি বললেন যে এটা তো তারই কিরকম ন্যায়নীতি যেখানে খালিবতুল মুসলিমিন তার নিয়োগ কাজী সেও তার এখানে কোন পক্ষপাতিত্ব বা তার পক্ষ হয়ে কোন রায় এরকম কোন চিন্তা ভাবনা করলেন না ইসলাম কত বড় উদার একটা ধর্ম দেখুন আলীর বিরুদ্ধে কাজের কাছে চলে গেছে সরায়ের কাছে ভয় পায় নাই দুইজন সেখানে পক্ষে সাক্ষী গ্রহণ করলেন না এত তো ক্ষুদ্র হইতে পারেন দুই পুত্র তাই না ইসলাম থেকে আপনারা ন্যায় বিচার শিখুন হজরত অমর আজিল তালা আনহুর সাথেও একজনের কথা কাটাকাটা হয়েছে কিছু একটা ব্যাপার নিয়ে তখন অমর আজিল বললেন তো এখন আর কোথায় যাবো জায়দ সাবেদের ওখানে যাই হতম আসামি আরেকজন ওখানে গিয়ে তারপরে বিচার পেশ করা হল হত হয়ে বললেন আমিরুল মুমিন আপনি একটু বসেন হতো তোমার বললেন হায়দা আউ্য়াল তোমার কাছে তো বিচার নিয়ে এসেছি আমরা কিন্তু প্রথমেই তো তুমি ব্যয়নি শুরু করেছ যখন কোর্টে আমরা দাঁড়াবো তখন আসামি বাদী দুজন সমান কাউকে তুমি বসতে বলতে পারবো না বসলে দুইজনের দিকে সমান দৃষ্টি তাকাতে হবে সমান ভাবে শুনতে হবে সমানের দর্শক শ্রোতা আমরা সত্য একটি বিরতির পরে আপনাদের সামনে এই ডিসকাশন নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ আলা রাসুলিল্লাহ পিষ্টি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচনায় ফিরে এসেছি অনেকেই মন্তব্য করেছেন উইথিন ইটস ভেরি চাইল্ডহুড ইসলাম ডিক্লার এটা প্রোক্লেমস দি সেপারেশন বিটুইন জুডিশিয়াল এন্ড এক্সিকিউটিভ পাওয়ার কোন কোন পাশ্চাত্যের মনীষীর মন্তব্য করেছেন ইসলামের যে সূচনা থেকে ইসলাম এই প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করেছে কোন অবস্থাতেই বিচার বিভাগকে প্রশাসনের দ্বারা প্রভাবিত হতে দেয়া নেই এই ব্যাপারে আমরা এই ঘটনাগুলা থেকে প্রমাণ করতে পারি আপনি যদি এটা একটু বুঝিয়ে বলতেন মানুষের কাছে প্রশাসন এবং বিচার বিভাগ কে আইন বিভাগ আইন বিভাগ এই দুটোকে যদি প্রশাসনের কাছে যদি আইন থাকে তাহলে প্রশাসন তো অনেক সময় ভুল করতে পারে কারণ সেখানে তার প্রশাসন পরিচালনা করা তার স্বার্থ এবং তার বিবিধ সুবিধা যেগুলো তার সামনে রয়েছে সেক্ষেত্রে দেখা সে হয়তো তার পক্ষে যেটা আসবে তার জন্যই সে তার আইন কার্যকর করবে এবং সেক্ষেত্রে ন্যায় নীতি লঙ্ঘন হওয়ার সমূহ সম্ভাবনা এই বিচার বিভাগ এটাকে ভিন্ন করলে বিচার বিভাগ আইনের যারা প্রশাসন সেখানে যে সমস্ত দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত দ্বন্দ্বের সৃষ্টি হবে সেগুলোর বিচার করবে বিচার বিভাগ এবং বিচার বিভাগ যখন বিচার করবে তারা তো তাদের যেহেতু প্রশাসনে তারা নেই সেক্ষেত্রে তাদের সামনে কোনো সুযোগ সুবিধা কোনো সম্ভাবনা নেই যার ফলে তারা সুস্থ বিচার করবে এবং ন্যায়নীতির অনুসরণ করে বিচার করবে যেটা আল্লাহ পাক ইন্দ আমরু বিল আদলি ওয়াল এহসান যা পাক আদল করার জন্য বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ দরবারে আরসের নিচে যে সমস্ত লোকেরা ছায়া পাবেন খেলা যত সিস্টেম আর যেভাবে এটাকে বিভিন্ন ব্যারিকেড আটকে রাখা হয়েছে সরকার ইচ্ছা করলে মামলা রেডি করতে পারে প্রশাসন মামলা দিবে পুলিশ তাকে ধরে নিয়ে আসবে সরকারি বিচার অনেকটা সেখানে বিচার করবেন তার সাথে আবার সরকারি সরকারের পয়সা তো মানুষেরই পয়সা অ্যাটর্নিরা সরকারের পক্ষে কাজ করবে এমন তো বুঝতে পাবলিক পাবেটা কি পাবলিক বিচার পাইতে পারে আল্লা রসুল এই ব্যাপারে স্পষ্ট বলেছেন যে একজন মজলুম আর একজন জালেম দুইজনই বিচারকের সামনে এসে দাঁড়াবে এখানে কোন মাধ্যম নেই কেননা কেউ যদি কথায় বাকপটু হয় আর সে যদি আরেকজনকে পরাজয় করে আল্লাহ আল্লাহ সে যদি তার কথাতে খুব বাক্পটি হয় সে যদি আরেকজনকে পরাজয় করে ফেলে অথচ সে নাহক পথে আছে তাহলে তার জন্য বলুন এই বিষয়টি আরো এটা একটা যেভাবে দিচ্ছে যে লাইউ ইউল জুলিম মানুষ যখন মাজলুম হবে তখন সে ফরিয়াদ করবে ওখানে দাউদ আলাহ সালামকে আল্লাহ পাক যে কারণে ধরেছিলেন আর যে কারণে ছিল যে আমার ভাইয়ের রয়েছে নিরানব্বই আর আমার রয়েছে একটি ছাগলি এখন সে আমার একটাও নেওয়ার জন্য চেষ্টা করছে আল্লাপাকাল্লাম কে দিলেন যে আচ্ছা দাউদ তোমাকে যে আমি বিচারক বানালাম তো তুমি একজনের কথা শুনি সাথে সাথে রায় দিলে কেন এটা শুনবে না আরেকজন এটা শুনবে না কেন এখানে একটা হেকমত রয়েছে যে আল্লাহাক দুটি কান দিয়েছেন একদিকে হাজির করবেন যা টাকা নেই তার নিজের তো যাওয়ার মতো নেই সাহস নেই দেখেই দেখতে তার জীবনই শেষ আদনা একটা উক যদি জমি নিতেও পারে সে তো বাক্যটাকে আমাদেরকে স্মরণ করতে হয় যে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের উপর এমন একটা সময় চলে আসছে যে লায়িল কাতেল ফিমা কাতালা অলাল মাকতুল ও ফিমা কোতালা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম আর নিহত ব্যক্তি বুঝবে না কেনা হলো একজন লোককে জেলে দিয়ে দিয়েছে ও সেই নিজেই জানে না আমি কেন জেলে আসলাম ২০ বছর ত্রিশ বছর যাবত আপনার ওই জেলে মানুষ আছে তার জানা নাই যে আমি কেন আছি জেলে একজন মানুষ বাড়িতেই ছিল না এক নম্বর আসামি অথচ দেশে আমাদের মতো দেশ লাভ ঢাক ঢোল পিটিয়ে হচ্ছেন প্রশাসনে সামনে ব্যস্ত কিন্তু হাজার হাজার মানুষ কি জেলে ঢুকছে কেনা থাকতেছে কেন বেরোতে পাচ্ছে না কেন পৃথিবীর আলো থেকে তারা বঞ্চিত কেন তাদের জন্ম দেওয়া হয় সেটা আমরা অবশ্য শুধু কোনো একজন বিচারককে কে করে আমরা বলি না একটা লক্ষ্য করে বলছি প্রত্যেক যারা এসব স্থানে আর হক নষ্ট করছে তাদেরকে আমরা অনুরোধ করে রাসুলের এই বাক্যটি শুনিয়ে রাখতে পারি যে আপনারা এ সতর্ক সাবধান থাকুন এবং নিজের পথ গুটিয়ে নেন নিজ নিজ হক প্রদান করা হবে এমন কি একটা সিংওয়ালা ছাগল যদি অসিংলা ছাগলকে গুতামেরে থাকে তাহলে বিচারের কাঠগড়াতে অসিংলা ছাগলকে সিং দিয়ে আল্লাহ আল্লাহতালা বলবেন যে তুমি গোতামেরা পরিশোধ করে না। কাজে আমরা বিচার বিভাগে প্রত্যেক যারা একজন আর একজনের বিভিন্ন কৌশলে হক নষ্ট করছি এই হক কিন্তু বিচারের কাঠগোড়াতে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে অধিকার নষ্ট করছি এই অধিকার কিন্তু আমাদেরকে বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে ওই দিন আসার পূর্বেই আমরা এসব বিষয়ে সতর্ক হই যে যতটুকু হকদার যে যতটুকু হকের প্রাপ্য রাখে অধিকার রাখে সেটুকু আমরা প্রাণপুরে আমাদের বিদ্যা অনুযায়ী জানা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কবুল করুক তাতে কি আমরা আশা করতে পারে যে মানুষ তাদের অধিকার হক বুঝে পাবে বা প্রতিকার পাওয়ার মতো পথ তারা খুঁজে পাবে ঠিক আব্দুল পুলিশ ধরে নেওয়া যায় সরকার বলে যে আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যদিও আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে একটা সংস্থা রয়েছে যা রেটিং করে যে দুর্নীতি করাপশনের ক্ষেত্রে এই পৃথিবীতে কে এগিয়ে আছে তার ভিতরে বাংলাদেশের কিছুদিন আগে রিপোর্ট হয়েছিল সবচেয়ে বেশি করাপটেড হচ্ছে এই আইন বিভাগ যেটাকে যার সম্পর্কে বিচার বিভাগ বিচার বিভাগ যার সম্পর্কে আপনারা আলোচনা করেছেন এবং সেক্ষেত্রে আমাদের আইনজ্ঞরা রাগান্বিত হয়ে এই সংস্থার বিরুদ্ধে বহুত রকমের তারা অ্যাকশন নিতে চেয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত পারে নাই তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলমান এবং ইসলাম আমাদেরকে যে আদ করা ন্যায়নীতি করার ইনসাফ করার এত করে আইনের ভিতরে আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারপরও আমাদের যেটা বাস্তবতা সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সর্বক্ষেত্রে নির্যাতনের শিকার হই বঞ্চনার শিকার হই সর্বক্ষেত্রে আপনি বিচার বিভাগ বলেন আইন যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাছে গিয়েও প্রভাবের কারণে দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে ঘুষের মাধ্যমে তা হচ্ছে আমি বিচারবাসী থাকত ভিত্তিক যতদিন পর্যন্ত বিচারক না হবে আর এক্ষেত্রে ঘুষ এবং প্রভাব যতদিন বন্ধ হ্যালো বন্ধ না হবে এবং ঘুষ প্রদানের বন্ধ না হবে ততদিন পর্যন্ত সঠিক আমরা পাব না আমি এক সময় সৌদি আরবে যে না। সৌদি আরবের একটা রায় ঘোষণার সময় ট্রানসাল্টার হিসাবে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল সেখানে দেখছি কাজী সাহেব বারবার টিস্যু পেপার দিয়ে কপাল মুষতেছিলেন ঘামে অথচ শীতের দিন তো আমি জিজ্ঞেস করলাম যে কি আপনি আন ফিল করতেছেন বলছে আমার কলমের ডগা একজন মানুষের হায়াত মৌত ঘুরছে এখন আমি তাকে মৃত্যুদণ্ড দিব না দিব ইসলামী শরীয়ত আমাকে এখতিয়ার দিয়েছে কিন্তু আমি একবার নিহতর দিকে খেয়াল করতেছি নিহত ব্যক্তিত্ব বিচারের কাঠ গড়ে আমার বিরুদ্ধে নালিশ দিবে আবার এই আসামির দিকে তার কাকুতি মিনতির দিকে খেয়াল করতেছি এই দিকে খেয়াল করতে গিয়ে আমার এই অবস্থা এই যে তাকোয়া তাকোয়াটাই মানুষকে এ থেকে বাঁচাতে পারে যদি মতো ঘুষ জারি থাকবে এবং এই প্রভাব প্রতিবে যে আমি যে লোকটাকে প্রাণ দণ্ড দিচ্ছি এর জবাবদিহির কাঠগড় আমাকে দাঁড়াচ্ছে আলোচনা আমাদের খুব সংক্ষেপ করতে হচ্ছে ইসলাম প্রতিকার দিয়েছে। আইনের চোখে সবাইকে সমান করেছে যে কেউ হজরত কাছে চুরির বিচার দেওয়া হয়েছে বিচার তিনি করে ফেলেছেন বিচার বিভাগের কাছে গিয়ে স্বয়ং হজরত আলী যে হাজির আসামি হিসাবে হাজির সেখানে বিচার হচ্ছে না এর জন্য তারা সন্তুষ্ট যে হ্যাঁ বিচার বাজবে আবু জ্লা তালহ খলিফা হয়ে প্রথম ভাষণ দিলেন আল্লাফ সংিপ্ত তার মধ্যে একটা হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুর্বল যতক্ষণ পর্যন্ত না দুর্বলের অধিকার তার কাছ থেকে আমি দুর্বলকে ফেরত দিতে পারি আর তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল লোকটা সবচেয়ে শক্তিশালী যতক্ষণ পর্যন্ত না তার হক আমি তার হক তার কাছে থেকে এনে দিতে পারি শুধু কথার ফুলজনী কথার পেছা পেছি যুক্তি তর্কের কসকস শুধু বিবৃতি বাজি কোনো মনুষ্যত্বের আলামত নয় এগুলা কোনো সুন্দর শাসন ব্যবস্থাও নয় সুন্দর বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে আমাদের আমি কাউকে দোষ দিচ্ছি না যুগ যুগান্তরে ইসলাম থেকে সরে পড়ার কারণে এবং অনইসলামিক ইসলামিক এবং অন্যদের বানানো রীতি সিস্টেম ইত্যাদি আমদানি করতে করতে করতে করতে আমাদের জলিস বিশেষ বেড়ে গেছে সমস্যার সমাধান হয়নি আশা করি যারা আইন বিভাগে থাকবেন যারা শাসন বিভাগে থাকবেন যারা প্রশাসনে থাকবেন তারা বিচার বিভাগে থাকবেন বিবেকের তাড়নায় মরতে হবে এই চিন্তায় মানুষের হক না হকের চিন্তায় আরও দৃঢ় হবেন আরও বলিষ্ঠ হবেন আরো সৎ হবেন আরো স্বেচ্ছাপ্রণদিত হয়ে মানুষের হক কিভাবে মানুষের দ্বারা পৌঁছে যায় জালেম কীভাবে নিয়ন্ত্রিত হয় এই ব্যাপারে শুধু পলিটিক্যাল পলিটিক্স করাটাই যেন আমাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে মানুষ নয় এ কালচার থেকে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুনুলিল্লা রবাহ আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি